কুম আসসালাম আহমতুল্লাহি আবার এখানে প্রশ্ন করা হয়েছে যদি কেউ যদি কোনো প্রয়োজন ছাড়া বা ওজোর ছাড়া দেরি করে সলাদ আদায় করে এটা তার অভ্যাসে পরিণত হয় তাহলে এতে সে গুণাগর হবে কিনা হবে কারণ আল্লাহ সুবানিত সময়ে নির্ধারিত সময়ে আল্লাহ সুবান করেছেন আর আল্লাহ সুবাহ মারফত জেব আলাহাল্লাম কে মহানবী মোহাম্মদ রসুল্লাহামকে সোলাতের সময় দেখিয়ে দেওয়া হয়েছে জেবুল্লাহ সাল্লাম একদিনকে সলাপ পড়লেন একদম প্রথম অক্তে আর একদিনকে সলাপ পড়লেন মধ্য অস্তে একদম শেষ অত্তে তিনি বলে দিয়েছেন যে এর মধ্য অস্ত সময় হচ্ছে নামাজ আদায়ের জন্য সবচেয়ে উত্তম আর আল্লাহ রসুল সাল সালাম বলেছেন যে নামাজের সবচেয়ে উত্তম সময় হচ্ছে তার প্রথম অক্তে নামাজকে আদায় করে নেওয়া এমনকি আল্লাহ রসুল সাল সাল্লাম সাহাবাহকরামদের বলেছেন যে এমন এক যুগ আসবে যখন মানুষ নামাজ সঠিক সময় আদায় করা হতে বিরত থাকবে অতএব তোমরা তখন কি করো সঠিক সময় নামাজ আদায় করে নিও সঠিক সময় নামাজ আদায় করে নিও যখন মানুষ দেরি করে নামাজ আদায় করবে তখন তোমরা কি করো সঠিক সময় নামাজ আদায় করে নিও তাহলে এর দ্বারা আল্লাহ রসুল কি বললেন যে সঠিক সময় নামাজ আদায় করে নিতে হবে যদিও মানুষ তখন কাজে ব্যস্ত থেকে তারা নামাজ পড়তে দেরি করে এটা রয়েছে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার আবু দাও হাতিসম্বর চারশো তেত্রিশ অর্থ সঠিক সময় নামাজ আদায় করার নেকি রয়েছে উত্তম কাজ এটা আল্লাহ রসুল সহ বলেছেন তাই এটাকে অবশ্যই পালনীয় কর্তব্য হিসাবে মনে করতে হবে